মানবতার সমাধান আসসালামু আলাইকুম আহমতুল দূরের এবং কাছে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের কোন কোরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার আয়োজনে যারা আমাদের সঙ্গে এসে হাজির হয়েছেন শরিক হয়েছেন আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া আলামিন যেন আমাদের এই বসাকে দেখাকে প্রোগ্রাম করা কে সবকিছুকে যেন আলামিন আল্লাহ কবুল করেন আমিন। আলামিন। সম্মানিত দর্শক ভাই বোনেরা আমরা কোরআনের আলোচনা করছি সুরাত থেকে বিভিন্ন হুকুম হকের আমাদের আজকের আলোচনা শুরু হবে ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দিলে এখানে বর্ণনা করেছেন আসুন আমরা আল্লাহর আয়াত প্রথমে তেলাওয়াত করি তারপরে অগ্রসর হবো ইনশা আল্লাহ সমিল্লি রহমনি রহিহ লীন মনু লোল কুম অঙ্ করলিত বিবাদ মতো إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى فعسى أن تكره شيئا ويجعل الله فيه خيرا كثيرا وَإِنْ أرَتُ مُسْبِدَا زَوج مكََ زَووج وَتَيتُم إحدهُ النَّقِ طَارَ فَلَا تَخُذُ مِنه شَيْئ تَخُذُونَهُ بُ تَانَ وَإِثمَ وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْدُكُمْ إِلَى بَعْدٍ وَأَخَذْنَ مِنْكُمْ مِيثَاقًا غَلِيْظًا وَلَا تَنْكِحُوا مَا نَكَهَ آبَاؤُكُمْ مِنَ النِّسَاءِ إِلَّا مَا قَدْ سَلَفْ ও লোকেরা তোমরা যারা ইমানে জোর করে মহিলাদের ওয়ারিস হয়ে যাবে না আর তাদের সম্পদ নেওয়ার জন্য তোমরা পীড়াপিড়ি করবে না তাদেরকে বাধ্য করবে না তবে যদি তারা প্রকাশ্যে কোনো ব্যবিচারে লিপ্ত হয় সেটা ভিন্ন কথা মহিলাদের সঙ্গে তোমরা ভালোভাবে জীবন যাপন করবে যদি তাদের কোনো বিষয়কে তোমরা অপছন্দ করো তাহলে জেনে রাখো অনেক বিষয় পৃথিবীতে তোমরা অপছন্দ করে থাকো অথচ এই অপছন্দনীয় বিষয়ের মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন তোমাদের জন্য আর যদি তোমরা এক স্ত্রীকে বাদ দিয়ে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও আর बड़णर स्पष्ट गुना कर ले फिरत नहीं संगे एकांत मेल मेशा कर तुम्हारे स्त्री शक्त वन तुम्हारे আমার সম্মানিত ভাই ও বোনেরা সমাজকে সুন্দর রাখার জন্য সমাজের মধ্যে শান্তি আসার জন্য সোসাইটি সুন্দর সোসাইটি হওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো হাজব্যান্ড এবং ওয়াইফ স্বামী স্ত্রী তারা যেন ইউনাইটেড থাকে আমি যদি কোনো বিবাহ অনুষ্ঠানে যাই তাহলে আমি একটা কথা বলি দেখেন ভালো সন্তানের পূর্ব শর্ত হলো ভালো মা বাবা হাজব্যান্ড ওয়াইফ যদি ইউনাইটেড হয় দুজনে সৎ হয় তাহলে সৎ সন্তান হওয়ার সম্ভাবনা থাকে সৎ সন্তানের যদি জন্ম হয় তাহলে সুনাগরিক হবে সুনাগরিক যদি হয় তাহলে সুন্দর সমাজ হবে সুন্দর সমাজ যদি হয় তাহলে সুন্দর রাষ্ট্র গড়ে উঠবে সুন্দর রাষ্ট্র পৃথিবীতে থাকলে এই পুরো পৃথিবীটা সুন্দরে সুন্দরে ভরে যাবে আমরা দেখেন হাজব্যান্ড এবং ওয়াইফ স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ খুবই ইম্পর্টেন্ট শয়তান এই সম্পর্কটাকে সহ্য করতে পারে না কারণে খুশি হন কারণ আল্লাহর আল্লাহ আল্লাহ হ্যাঁ সুন্দর নিয়ম এখানে বলে দিচ্ছেন যাতে করে হাজব্যান্ড ওয়াইফ দুজনে ইউনাইটেড থাকে সুবিধা অসুবিধা হয় না এমন কোন সংসার তো পৃথিবীতে নাই আমার মনে হয় আল্লাহ নবীর সংসারেও সুবিধা অসুবিধা হয়েছে এটাকে আপনি সবর করবেন এটার কারণে আপনি শয়তানের অস্ব আসার মধ্যে পড়বেন না এটাই হলো রাবুল আল আল্লাহ নিয়ম বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমরা প্রথমে আদ খানকে ব্যাখ্যা করে ফেলি এখানে আল্লাহ কি বলছেন তোমরা মহিলাদের জোর করে ওয়ারিস হতে পারবে না আগে নিয়ম ছিল এরকম কোন ফ্যামিলির মধ্যে হয়তো কোনো হাজব্যান্ড মরণ হয়ে গেল স্ত্রী আছে হাজব্যান্ড মরণ হয়ে গেছে তখন ওয়ারিসদের মধ্যে যাদের সঙ্গে বিয়ে হওয়া জায়েজ জোর করে সেই মহিলাকে বিয়ে করে ফেলতো। সে রাজি হোক অথবা না হোক এটা আল্লাহ না জায়জ করে দিয়েছেন কারণ এই মহিলার তার নিজের আছে। তার পারে। যে এটা তার উপরে ছেড়ে দিতে হবে অথবা এই মহিলার গার্ডিয়ানের উপরে ছেড়ে দিতে হবে এটা জায়েজ না এটাকে আল্লাহ সুহায়না হুয়া তা আল্লাহ জাহেজ রাখেন নাই আবার কি করতো কারো হয়তো স্বামী মারা গেছে স্বামীর থেকে ওয়ারিস যেটা হবে স্ত্রী এই তাকে এই পরিমাণ সম্পত্তি না দিয়ে জোর করে নিয়ে যেত স্বামী যদি মারা যায় স্ত্রী বেঁচে থাকে সন্তান যদি থাকে তাহলে আট ভাগের এক ভাগ পাবে স্ত্রীর সন্তান না থাকলে চার ভাগের এক ভাগ পাবে আল্লাহ আল্লাহআ নির্দিষ্ট করে দিয়েছেন এর আগে আমরা আলোচনায় মধ্য নিয়ে এসেছি এ বিষয়। তারা মহিলাদেরকে কোনো কিছু দেওয়ার পক্ষে না তোমাদেরকে দিয়ে লাভ কি তোমরা তো যুদ্ধ করতে পারো না কামাইও করতে পারো না কোনো কিছু করতে পারো না তোমাদের এদের তোমরা কিছু পাবে না মহারানা হিসাবে আপনি স্ত্রীকে দিস দশ লাখ এখন না আমারে পাঁচ লাখ দিতেই হবে তা না হলে তোর ভাবুরি পাঠাই দিব আপনি করতে পারবেন না এটা তো দিস এটা তার সে খুশি হয়ে দিলে দিলো না দিলে না দিল জীবনযাপন করে একটা বড় চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার আপনি স্বামী হিসেবে আপনার ওয়াইফের আপনার বাচ্চাদের রেসপন হলেন আপনি একজন ব্যক্তি সে হলো তার পরিবারের জন্য সেপার্ট পরিবারের জন্য রেসপনসিবল আপনি আপনার স্ত্রীর খাবার দাবারের ব্যবস্থা করবেন তার একমোডেশনের ব্যবস্থা করবেন বাচ্চাদের খাবার দাবার অ্যাকোমোডেশনের দায়িত্ব আপনার আপনার স্ত্রী এবং ছেলে মেয়েরা তারা আল্লাহর দিন শরিয়াত তাদেরকে শেখাবেন তাদেরকে দিয়ে আল্লাহ শরিয়াত আল্লাহর দিন আপনি মানাবেন এটা হলো এর জন্য আপনি রেসপনসিবল আপনি আপনার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না যদি স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন তাহলে আপনি নিজে নিজের কপালকে পোড়ালেন আবার স্ত্রীদেরকেও বলা হয়েছে স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না ইজ ভাইস বার্সা এটা ওয়ান ওয়ে না ইস বোথ ওয়ে ট্রাফিক সে আলোচনায় আমরা পরে আসব এখানে স্পেসিফিকলি আল্লাহ পুরুষদেরকে বলছেন স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবে ভালো কথা বলবে ভালো খাবার দাবার তাদেরকে দিবে তোমার অ্যাবিলিটি অনুযায়ী অ্যাবিলিটি অনুযায়ী কাপড় চোপড় দিবে অ্যাকোমোডেশন দিবে ভালো রাখবে হ্যাঁ যদি কারো অ্যাবিলিটি কম থাকে তাহলে তার আল্লাহ তারাক বলেছেন যার যেই পরিমাণ ক্ষমতা আছে অ্যাবিলিটি আছে এই পরিমাণ সে করবে এই পরিমাণ করলেই যথেষ্ট হবে তার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সে নাজাত পেয়ে যাবে সম্মানিত ভাই বোনেরা তাহলে এখানে স্বামীদেরকে স্পেসিফিক করে বলা হচ্ছে স্ত্রীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে হ্যাঁ কোশ্চেন আসতে পারে যে আমার বউ তো ভালো না বউ তো খারাপ তার সঙ্গে আমি কি ভালো ব্যবহার করব। এই কোশ্চেনের জবাব আল্লাহ রাবুল্লাহ আলমী নয়াতের পরের অংশে দিয়েছেন আমরা সেই আলোচনায় আসব কিন্তু তার মধ্যেই আমাদেরকে একটু বিরতিতে যেতে হচ্ছে Inshallah. we are going for a very short break and we'll be back soon after the break stay in front of television screen wassalamu alaikum, wa rahmatullahi wa barakatuh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 जार्ध्यमिधान बोझा सहज हो जाए इ बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকে আসলাম যে জিনে ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে জাহাঙ্গীর कैम छो रसुल्लामेर कथाजे इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान पिस এই প্রত্যাশা যারা একত্রিত হয়েছে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন আমিন কথা হচ্ছিল স্বামীরা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কোশ্চেন আসতে পারে স্ত্রী তো খারাপ স্ত্রীর সঙ্গে আমি কি ভালো ব্যবহার করবো আল্লাহ রবীন্দ্রের জবাব দিচ্ছেন যদি কোনিন্য হয়ে যায় হুম এমন হয়ে থাকে পৃথিবীতে আশা আনতা করা হুসাই আন অনেক জিনিস আছে তোমরা অপছন্দ করো অপছন্দনীয় জিনিসের মধ্যেও আল্লাহ অনেক কল্যাণ রেখে দেন আপনার তিতা ওষুধ কে পছন্দ করে ট্যাবলেট কে পছন্দ করে খাইতে ক্যাপসুল গলা দিয়ে ঢোকে না ইনজেকশন দিলে কষ্ট হয় অপারেশন করলে কত ব্যথা লাগে এটা কে পছন্দ করে কেউ পছন্দ করে না কিন্তু এই অপছন্দনীয় ট্যাবলেটের মধ্যে অপছন্দনীয় ক্যাপসুলের মধ্যে অপছন্দনীয় অপারেশনের মধ্যে অপছন্দনীয় ইঞ্জেকশনের মধ্যে আল্লাহ সুহায় আমাদের শেফা রেখে দিয়েছে শরীরে ব্যথা করে প্যারাসিটামল দুইটা তিনটা আপনি খাইলেন হয়তো আল্লাহ রহম করলে আপনার ব্যথা কমতে পারে কাজেই ঠিক অনুরূপভাবে যেমনভাবে আমরা তিতা ওষুধ খাই যেমনভাবে আমরা विभिन्न मेडिकेशन नहीं अपछंदनीय हम जेमन भाव अपरेशन दरकार हो कष्टर काटासा तर अपरेशन के अक्सेप्टी कारण हलो एर मध्य दिए भलो जिन बेर आसरेशन के भयर जो अपरेशन ना कर मारा पड़तम जन आल्लासुना बोल अनेक स्त्री के तुम अपसंद करते पर কারণে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে দেখেন আমরা যারা লেখাপড়া করি কত কষ্ট রাত নাই দিন নাই দিনের পরে দিন রাতের পরে রাত বসে থাকো পড়ো রিসার্চ করো লাইব্রেরিতে যাও কষ্ট করো কে এত পছন্দ করে এটা আমরা কেন মেনে নেই লেখাপড়া করলে আমাদের একটা মর্যাদা আছে আমরা ডিগ্রি পাবো আমরা আল্লা দিন মানতে পারবো শরিয়ত মানতে পারবো আল্লাহ খুশি হবেন আমরা বড় বড় চাকরি পাবো বেশি পয়সা ইনকাম করবো আমাদের স্ট্যাটাস হবে সুনাম হবে আমাদের মা বাবার মুখ উজ্জ্বল হবে আমরা মানুষের উপকার করব আমরা কন্ট্রিবিউট করব আমরা কষ্টকে বেছে নেই জন্য কষ্ট না করিলে তো কেষ্ট মেলে না আমরা ভালোই বলি আসলে কষ্ট করিলে কেষ্ট মেলে আপনি যদি কষ্ট করেন তাহলে আপনি কেষ্ট পাবেন যদি কষ্ট করেন তাহলে তার ভালো রেজাল্ট আপনি পাবেন সেজন্য যদি কোনো স্ত্রীকে আপনি কোনো কারণে অপছন্দ করেন হয়তো আপনার স্ত্রীর কোন কোনো স্বভাব আপনার কাছে পছন্দনীয় নয় আল্লাহ নবী বলেছেন তোমার স্ত্রীর কোন হয় তাহলে তোমার স্ত্রী করে তা নয় পছন্দনীয় কাজও কিন্তু করে শয়তান আপনার কাছে আসে আমার কাছে আসে খালি ওই স্ত্রীর খারাপ দিকগুলো নিয়ে আসে ও তো এরকম ও তো এইটা ও করছিল যাতে করে আমাদের ঠন ঠন ঠন লাগে গুতা এটা কিন্তু না এরকম করবে না বড় এটা বুঝবে তোমরা কোন কোনো জিনিসকে অপছন্দ করো আল্লাহ এর মধ্যে কল্যাণ রেখে দিয়েছেন এই স্ত্রী তোমাকে এমন ভাবে খুশি করে দিবে একদিন তোমার জীবন সুন্দর হয়ে যাবে এমন বাচ্চা হয়তো আল্লাহ থেকে দিবে যে বাচ্চার কারণে ও প্রাউড ফাদার আমি হয়েছে অমুক বাচ্চা অমুক করেছে তমুক করেছে আমার মুখ উজ্জ্বল করেছে কিন্তু মা কে হয়তো আপনি অপছন্দ করতেন আল্লাহ তালা সুন্দর করে বলেছেন আল্লাহ তো সব জানেন আমরা তো সব জানি না এই জন্য আমাদের এই দুরবস্থা হয় সম্মানিত ভাইরা তাহলে এই ব্যাপারে যেন আমরা খুবই সাবধান থাকি আমরা হুট করে যেন অপছন্দ করে স্ত্রীকে তালাক দেওয়ার পর্যায়ে চলে না যাই এটা আমাদের জন্য বড় ভুল হবে পরে যেটাবে আনবেন ওইটা যদি আরো খারাপ হয় অবস্থা কি কয় না একটু ভালো হইছে আগেরটা তো চাইল খাই তো পরেরটা ধানই খায় এজন্য জন্য ওই যে কথাই বলে পুরাতন জুতা পরতে মজা এই জন্য আপনি পুরাতন জুতাকে খুব তাড়াতাড়ি ফেলে দিয়ে নতুন জুতার দিকে গেলে শেষে পা আপনার কিন্তু ঠোসা পড়ে পড়ে যাবে। যাবে। আপনার আপনি বিপদে পড়বেন। আল্লাহ সুন্দর করে দেখেন স্বামীদেরকে বলছেন স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো কোন জিনিস অপছন্দ করলে জেনে রেখো অপছন্দনীয় জিনিসের মধ্যেও কিন্তু আল্লাহ কল্যাণ রেখে দেন কত এক্সাম্পল আপনাদেরকে আমি দিলাম এই দুনিয়া থেকে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক যেন দেয় এর পরেও যদি একদম আর কোন উপায় নাই কোনো কারণে এখন তালাক হয়ে যে গেলই গেল আপনার স্ত্রীকে আপনি যে মহারানা দিয়েছিলেন যে জামা কাপড় দিয়েছিলেন যে গিফট দিয়েছিলেন কিছু ফেরত নেবেন না কারণ তার থেকে হয়তো আপনার বাচ্চা হয়েছে তার সঙ্গে আপনার শারীরিক সম্পর্ক হয়েছে আপনারা একজন আরেকজনকে ওয়াদা করেছেন একজন আরেকজনকে জড়িয়ে ধরে যে জীবনে এক সঙ্গে থাকবেন মরণ সঙ্গে থাকবেন তাকে ফেলে আপনি কোথাও যাবেন না আর আপনাকে ফেলে সে কোথাও যাবেনা এরকম ওয়াদাই তো করে মানুষ উপায় নাই তুমি আরাক এক স্ত্রী যদি গ্রহণ করোম যে স্ত্রীর সঙ্গে তোমার সাড়াশাড়ি হয়ে যাচ্ছে তাকে কেন্তর পরিমাণ কেন্তার হলো অঢেল সম্পত্তি কেমন অঢেল আমাদের একটা দিত। মনে করেন বড় আকারের অনেক বড় একটা সার জবাই করা হলো ওই সারের চামড়া সারানো হলো ওই চামড়ার মধ্যে যত মন স্বর্ণ দেওয়া যাবে ওইটা হলো একটা ছোট কেন্তার এই জন্য কেন্তার হলো অঢেল সম্পত্তি কোটি কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন এটাকে বলা হয় কেন্তার আতাই তম এখেদা হন না কিন্ত। আর তুমি তাকে কেন্ন্তর পরিমাণ মহরা না দিয়েছো। গিফ্টে দিয়েছো। শাড়িকা পড় দিয়েছো। বম্বে থেকে বাজার করিয়া আনিসো। কলকাতাত থেকে শাড়ি দিয়েছো। ঢাকাত থেকে দিয়েছ। খুলনা থেকে দিয়েছো। জসড়ি গিয়ে তোমার নিকিিনে আনেছো। বিভিন্ন জায়গা থেকে এনেই বহু কিছু দিয়েসো। তুমি। ফালাটাখুদু মন্নহ সা আ। একটা জিনিসও ফেরত নিতে পারবেনা মহরানা তো ফেরত নেওয়ার ওঠে না। কারণ শারীরিক সম্পর্ক হয়ে গেলে মোহরানার ফেরত নিতে পারবেন না আপনি গিফট যারা দিয়ে ফেরত নেয় আল্লাহ নবী বলেছেন বমি করে যারা আবার বমি উঠায় খায় এটা হলো ওই রকম আমি যদি হাদিয়া দিয়ে ফেরত নেন আপনার অবস্থা এরকম হবে যেন গিফট আপনি ফেরত নিতে পারবেন না যদিও দুনিয়ার সব দিয়ে ফেলছেন আপনি তাকে বাড়ি গাড়ি সব দিয়ে ফেলছেন আপনি তাকে বাদ দিচ্ছেন সব তার কাছে থাকবে আপনি কিছুই নিতে পারবেন না ফেরত যদি ফেরত নেন তাহলে আপনি বড় খারাপ লোক তুমি কি বড় একটা অপবাদের ঘাড়ে নিয়ে আর বড় ধরনের গুনাহের তুমি ভাগি হয়ে যাবে এটা তোমার জন্য কখনো ঠিক হবে না দ্য নট সামথিং অ্যাকসেপ্টেবল ফর ইউ যদি ভালো মানুষ হও ভালো মানুষের সন্তান হও তাহলে এরকম তুমি করতে পারবে না এর অর্থ এরকম না যে আপনি খালি একজন আর একজন বিয়ে করতেই থাকবেন তুমি আরাম করেছো তোমার স্ত্রী আরাম করেছে তোমাদের একান্ত সময় যেখানে আর কেউ ছিল না আর তোমাদের স্ত্রীরা তোমাদের থেকে ওয়াদা নিয়েছিল তুমি বলেছিলে হ্যাঁ से दिन वा जीवन मरणे दू जन आईार कथा कि मन आई मन रखे ना ये हलो दुनिया निष्ठुर अपनी जो आज अपन स्त्री के बद दिए दें कपाले दुख आटीओ आपके ए रकम लाथी मेरे चले जाए हाई हाई काटबें बोलें आगे बोई भलो বলে প্রথমে আপনি যে স্ত্রীকে ভালোবেসেছেন সেইটাই ভালো এনিওয়ে আমি পরের স্ত্রীদেরকে খারাপ বলছি না কিন্তু যেটা সাধারণত সমাজে হয় সেটাই কিন্তু এই এবং আল্লাহ আলমিন কত হেকমতালা আল্লাহ আকবর কাবির আল্লাহ আকবর আল্লাহ সব কথাগুলোকে সুন্দর ভাবে বলে দিয়েছেন তাহলে আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে স্ত্রীদের ভরণ পোষণের দায়িত্ব আমাদের দেখাশোনা করার দায়িত্ব আর স্ত্রীরাও আমাদের সব কাজে আমাদেরকে সহযোগিতা করবে আমাদের সহযোগী হবে আমাদের সহযোগী হয়ে দুইজনের সংসার একত্রে আমরা মানুষ করতে হবে আর এর মধ্যে দিয়ে সুন্দর সংসার হয় আল্লাহ স্বামী স্ত্রীর মিল মোহর মধ্যে দিয়ে আমাদের সব সংসারগুলোকে সুন্দর করে দিন আবারও আপনাদের সঙ্গে তাড়াতাড়ি দেখা হবে ইনশাআল আসসালাম Shut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 মাঝে আল্লাহ প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছি জানু কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন সংসর্গে প্রতি সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 डायल कर डॉक्टर जाकिर के प्रति शनिवार रत साढ़े सातटाए पुन सम्प्रचार सकाल साढ़े नशे बीस टी बांगलाय